বাংলা মানবতা সমাধান দূরের এবং কাছের আমরা সব ভাই বোনদেরকে প্রীতি শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি আমাদের এই আয়োজন যে আয়োজনের মধ্যে হলো আমরা কোরআনের দিয়ে নিজেদেরকে আলোকিত করি আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআনের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা সুরাতুল্লাহ হেজাব থেকে আলোচনা করছি এবং আজকে আমরা যে আলোচনায় কনসেনট্রেট করব বিশেষ করে আলোচনা করব। ছোট্ট একটা আয়াত সুরাতুল্লাহ হেজাবের মধ্যে কিন্তু ছোট হলে কী হবে এটা মনে হবে যেন বিন্দুর মধ্যে সিন্ধু সিন্ধুলকি আছে এটা মিনিং অনেক অনেক বাস্ট কোরআন তো হলো আপনার টেলিগ্রাফিকিগ্রাফিক মেমরি টেলিগ্রাফিক আপনার অ্যারেঞ্জমেন্ট অল্প ছোট জিনিসের মধ্যে অনেক জিনিসকে বোঝানো হয় আর সে আয়াতটা হলো তিন নম্বর আয়াত সুরাতুল হজাব যেখানে আল্লাহ কি বলছেন আল্লাহ ওয়াকি আল্লাহ বলছেন ও তাওয়্ক আল্লা একমাত্র আল্লাহর উপরে তওয়াক্কল করো ভরসা করো একমাত্র আল্লাহর উপরে ডিপেন্ড করো ওয়াকফে বিল্ল হি ওয়াকিল আর অভিভাবক হিসেবে গার্ডিয়ান হিসেবে প্রোটেক্টর হিসেবে আল্লাহ যথেষ্ট আর কারো দরকার নাই তাহলে মসআ আলা হলো মসআালাত তাওয়াক্কুল তাওয়াক্কুলের বিষয় তাওয়াক্কুল কি জিনিস তাওয়াক্কুল কি এই কথার নাম যে আমি ঘরে বসে থাকবো আর কাজ কাম করবো না আসমান থেকে আমার কাছে মান্না সালোয়া আসবে এটা কি তাওয়াক্কুল নাকি আসলে তাওয়াক্কুল কাকে বলে ওলামাইকরাম তাওয়াক্কুলের তারা ডেফিনেশন দিয়েছেন কোরআন এবং হাদিসের ভিত্তিতে তাওয়াক্কুল বলা হয় ওই জিনিসকে আমার ভাই বোনেরা সেটা হলো আপনি উপায় অবলম্বন করবেন এরপরে আল্লাহ তাল্লার উপরে ভরসা করবেন এটা হলো তাওয়াক্কুল হজরতামানের ঘটনা তো অনেক ঘটেছে তিনি একবার খবর পাইলেন যে এক আল্লাহর বান্দা ম্যান। সে নিজে নিজে নিয়াত করেছে ঘর থেকে বের হবে না সে আল্লাহর উপরে তাওয়াকুল করে ঘরে বসে আছে কাজও করবে না খাবেও না তার লাঠি হাতে ছিল তিনি লাঠি হাতে নিয়ে লাঠি ঘোরাতে ঘোরাতে ঘোরাতে গিয়ে সপাং সপাং করে পিঠানো শুরু করেছেন বেকু আল্লাহ ইচ্ছা করলে তোরে খাওয়াইতে পারে কিন্তু আল্লাহ তোকে ন এটার নাম তাওয়াকুল না এটা শরিয়াতে এর কোন স্থান নাই জন্য তাওয়াক্কুল হলো ওই জিনিস যে আপনি উপায়কে কে অবলম্বন করবেন তারপরে আল্লাহর উপরে ভরসা করবেন আপনি জমিনে ধান রুবেন ধান রুয়ার পরে আল্লাহকে বলবেন যে আল্লাহ তুমি এখানে ফসল দাও আপনি লেখাপড়া করে পরীক্ষা দিবেন তারপর আল্লাহ তুমি আমাকে পাস করাও আপনি বিয়ে শি করবেন স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক হবে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ তুমি সন্তান দাও আপনি ব্যবসা বাণিজ্য করবেন চেষ্টা করবেন বলবেন আল্লাহ তুমি মালের মধ্যে বরকত দাও আপনি কোনো কাজ করে আল্লাহ রাবুল আলমিনের উপরে ভরসা করা এর নামই হল তাওয়াকল এবং এই তাওয়া থাকতে হবে এক এবং সেখানে এখানে হাদিস তিনি নিয়ে এসেছেন হাদিস তা হলে এরকম তিনি বলেছেন যে রসুল সাল্লাহ আলহ্লাম সাদ করেছেন পরিপূর্ণ করতে তাহলে পাখিদেরকে আল্লাহ যেভাবে সকাল বেলায় পাখিগুলো যখন নীল থেকে বাসা থেকে বের হয়ে যায় খালি পেটে তারা বের হয়ে যায় আর সন্ধ্যায় যখন পাখিরা ফিরে আসে তখন তাদের পেট পরিপূর্ণ করে ফিরে আসে কে খাওয়ায় আল্লাহ তাহলে কে রজা মা না তোমাদের থেকে কোনো রিজিক আর আমি এটাও চাই না যে তারা আমাকে খাওয়াবে তাহলে বিষয়টা কি একমাত্র পৃথিবীতে তো মানুষ তো কম ঠিক না জন্তু জানোয়ার পশু পাখি তাদের সংখ্যাই তো বেশি তাহলে দেখেন আমরা শুনি যে মানুষ না খেয়ে মারা যায় সোমালিয়াতে হান্ড্রেড থাউজেন্ড পিপুল এবারে শোনা যায় ফিলিস্তিনে মানুষ মারা যায় বাংলাদেশে মানুষ না খেয়ে মারা যায় আপনার ইথিওপিয়াতে দুর্ভিক্ষ হয় দেশে দুর্ভিক্ষ হয় সে দেশে দুর্ভিক্ষ হয় আর খাবারের অভাবে মানুষ না খেয়ে মারা যায় আপনি কি কখনো শুনেছেন যে সুন্দরবনের বাঘেরা না খেয়ে মারা গেল কারণ খাবার নাই। অথবা হরিণরা মারা গেল অথবা বানর মারা গেল তাদের খাবারের অভাবে অথবা পাখি মারা গেল। উট পাখি মারা গেল। অথবা ইগল পাখি মারা গেল, অথবা বগ মারা গেল। এগুলো খাবারের অভাবে মারা গেছে আমরা কিন্তু কোন সময় শুনি না কারণ মানুষ আল্লাহর উপরে তওয়াক্কুলকে হারিয়ে ফেলেছে তারা মনে করে আমার জমিনে যদি ফসল হয় তাইলেই না খাইতে পারবো তা না হলে তো খাবারও নাই আল্লাহ যে খাবার দেন এই কনসেপ্টই মানুষ হারিয়ে ফেলছে নাউজবিল্লাহ অথচ রব্বল আলমিন এই পৃথিবীর সবাইকে খাওয়ান খাবার দেওয়ার মালিক হলেন আল্লাহ অমামিন এই দুনিয়াতে জমিনের উপরে চলে আলাল দুর্ধ এটা পাখি হোক জন্তু জানুয়ার হোক অথবা মানুষ হোক জিন হোক জমিনের উপরে যা কিছু চলাফেরা করে যত সৃষ্টি আপনাকে সারা জীবন কত মন চাল আর কত মন গম আর কত মন রুটি আল্লাহ খাওয়াইছেন এটা চিন্তা করে দেখেন কত খাবার থেকে আসে আল্লাহ রবুল্লাহ আলমিনের পক্ষ থেকে আসে কাজেই আল্লাহ তাল আর পক্ষ থেকে রেজিক আসে আল্লাহর পক্ষ থেকে ভালো এবং মন্দ আসে এই তাওয়াকুলটা এই ভরসাটা আল্লাহ তালার উপরে আমাদের থাকতে হবে আমরা যখন তাওয়াক্কুলকে হারিয়ে ফেলি তখন বিপদে পড়ি আর আল্লাহর উপরে তাওয়াকুল থাকলে রব্বুল আলমিন আল্লাহ তালা আমাদের জন্য রাস্তাকে বের করে দিবেন আল্লাহ তালা কুরআনুল করিমের সৎ করছেন আল্লাহ কাজে রবুল আলমিন আল্লাহ তাল উপরে যেন আমাদের পরিপূর্ণ থাকে। আর এই তাকুলের উপরে যেন আমরা ইস্তেকাম থাকি থাকে নিয়ে থেকেছে এটাই হলো কিন্তু তাওয়াক আল্লাহর উপরে কি হয় তাদের আল্লাহর পক্ষ থেকে ফেরেশ তারা তাদের উপরে নাজিল হয়। আল্লাহ তাহজানু চিন্তিত হো না আল্লাহ তুওয়ালা তাহজানু, তোমরা ভয় পেও না ও জাননা তের সুসংবাদ নাও আল্লা কুনথুমথু আদন যার ওয়াদা তোমাদেরকে করা হয়েছে তাওকুল তাহলে এত বড় জিনিস আল্লাহর উপরে যদি আমরা ডিপেন্ডেন্সি আমাদের থাকে ডিপেন্ডেন্ট হতে পারি আল্লাহ আমাদের সব জিনিসকে শর্ট আউট করে দিবেন। আল্লাহ তালা সব জিনিসকে ঠিক করে দিবেন, যে আল্লাহ রবুল আলমিনের উপরে যে ভরসা করে রব্বুল আলমিন আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হয়ে যান আর যদি আল্লাহ উপরে পরিপূর্ণ আস্থা না থাকে পরিপূর্ণ ভরসা না থাকে তাহলে আল্লাহ তালা সাহায্য করেন না এই জন্য যে কোনো কাজ আমরা করব। আল্লাহর উপরে যেন পরিপূর্ণভাবে আমাদের তাওয়াক্ষুল থাকে যখন আমরা কোনো দোয়া করব। তখনও যেন পরিপূর্ণ তাওয়াকল আল্লাহর উপরে থাকে যে এই দোয়া ইনশা আল্লাহ কবুল হবেই আপনারা বলবেন হুজুর অনেক দোয়া করলাম কিন্তু অনেক দোয়া তো আল্লাহরাবুল্লাহ আলমিন কবুল করছেন বলে তো বুঝলাম না আল্লাহ আল্লাহরাবাহ আলমিন কোনো কোন দোয়াকে ইমিডিয়েট কবুল করে ফেলেন কোন কোনো দোয়াকে একটু সময় নিয়ে আল্লাহ কবুল করেন আবার কোন কোন দোয়াকে আল্লাহ রাবুল্লাহ আলমিন আপনার জন্য খারাপ হবে এই আপনি নিজে জানেন না কিন্তু দোয়া করে বসছেন আল্লাহ দেন না কারণ আপনার জন্য খারাপ আবার কোনো কোনো দু আল্লাহ সুভায়না আপনার কবুল করেছেন কিন্তু বিস্তারিত বিষয় আরো আলোচনার দরকার আছে বিরতির পরে আপনাদের সঙ্গে দেখা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালামু আলাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি টিভি বাংলার পক্ষ থেকে আমার পক্ষ থেকে সকল মুসলিম ভাইদের জানাচ্ছি রমজান একটা সফলতা অর্জনের মাস বারো মাসের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামতময় বরকত নয় একটি মাস লাগলাম রমজান সিয়াম পালন করতে গিয়ে নিজের দৃষ্টির নিজের একজন মানুষের জীবনকে সরল সঠিক পথের উপরে উঠিয়ে দেয় যে রমজান পেল অথচ নিজের নামটা জাহান নামের তালিকা থেকে বাদ দিয়ে জান্নাতীদের তালিকাভুক্ত করতে পারল না আপনার শিয়াম আরো বিশুদ্ধ পরিছন্ন করার জন্য দেখুন রমজানের বিধিবিধান প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছটায় পর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিশ বাংলায়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 স্বাগত জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামে আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি জীবন গড়ার প্রয়াসে আপনাদের সবাইকে আবার ওয়েলকাম আমরা কথা বলছি তাওয়াকুল নিয়ে আল্লাহর উপরে আমাদের ভরসা আল্লাহর উপরে আমাদের তাওয়াকুল আল্লাহর উপরে আমাদের ডিপেন্ডেন্সি এই ব্যাপারে আমরা কথা বলছি এবং আমরা প্রসঙ্গক্রমে কোরআনের আয়াত আলোচনা করছিলাম যারা আল্লাহকে রব হিসেবে জানে আল্লাহকে রব হিসেবে মানে আল্লাহ তাদের নিকটে ফ্রেস্তা পাঠিয়ে দেন আর ফ্রেস্তারা অ্যানাউন্স করেন এই কথা বলেন যে তোমরা ভয় পেও না চিন্তিত হও না এবং তোমরা ওই জান্নাতের সুসংবাদ নেও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 আল্লাহর উপরে যেন পরিপূর্ণভাবে আমাদের তাওয়াকুল থাকে যখন আমরা কোনো দোয়া করব তখনও যেন পরিপূর্ণ তাওয়াক্কুল আল্লাহর উপরে থাকে যে এই দোয়া ইনশা আল্লাহ কবুল হবেই আপনারা বলবেন হুজুর অনেক দোয়া করলাম কিন্তু অনেক দোয়া তো আল্লাহরাবাহি আলমিন কবুল করছেন বলে তো বুঝলাম না আল্লাহ রাবুল্লাহ আলমিন কোন কোন দোয়াকে ইমিডিয়েট কবুল করে ফেলেন কোনো কোনো দোয়াকে একটু সময় নিয়ে আল্লাহ কবুল করেন আবার কোনো কোনো দোয়াকে আল্লাহ রাবুল্লাহ আলমিন আপনার জন্য খারাপ হবে এই জন্য আপনি নিজে জানেন না কিন্তু দোয়া করে বসছেন আল্লাহ ওইটা দেন না কারণ আপনার জন্য খারাপ আবার কোনো কোন দোয়াকে আল্লাহ সুভায়ন হুয়া তালা আপনার কবুল করেছেন কিন্তু আখেরাতে দিবেন দুনিয়াতে দিবেন না দুনিয়ায় পাওয়া সে আখেরাতে পাওয়া তো ভালো ঠিক না ভাইয়ের বোনেরা অবশ্যই সেটাই কিন্তু ভালো তাহলে কথা হলো এটা যে আল্লাহ সু ভায়না হুয়া তাহালা কাছে আমরা যখন কিছু চাইবো তখন যেন আমরা এমনভাবে চাই এমনভাবে তাওয়াকুল থাকে যেন আল্লাহ অবশ্যই দিবেন। দেখেন আল্লাহ সু হুয়া তা আলার উপরে তাওয়াক্কুল আমাদের আছে কি নাই যখন বিপদ আপদ আমাদের জীবনে আসে তখন এটা আমরা হাড়ে হাড়ে আমরা অনুভব করি যখন কেউ মারা যায় কখন বিজনেসে লস হয়ে যায় সেলের ক্ষতি হয়ে যায় মেয়ের ক্ষতি হয়ে যায় জানমালের ক্ষতি হয়ে যায় আমরা অসুবিধা মধ্যে পড়ি বিজনেস আপনার ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যায় বড় ধরনের ক্ষতি হয়ে যায় তখন আল্লাহর উপরে তাওয়াকল আছে কি নাই তখনই বোঝা যায় নবী সাল্লাহ আলিহি আসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আল্লাহ তালা তাকে করে পাঠিয়েছেন আল্লাহ নবী নিজে বলেছেন আনা সৈয়দ উল্ আদম ও ফখর আমি হলাম সর্বশ্রেষ্ঠ আদম সন্তান তবে এই ব্যাপারে গর্ব করার কিছু নাই এই নবী সাল্লাহ আলহিহি আসাল্লামও জীবনে এমন কঠিন সিচুয়েশনের মধ্যে দিয়ে গেলেন ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে গেলেন যেটাকে কল্পনা করা যায় না আপনি কি চিন্তা করতে পারেন এই দুনিয়াতে হাজার হাজার ঘর বাড়ি এই দুনিয়াতে হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ কিন্তু পৃথিবীর কোনো একটা ঘর পৃথিবীর কোনো একটা রুম পৃথিবীর কোনো একটা আপনার অ্যাকোমোডেশন আল্লাহর নবীকে জায়গা দিল না মক্কার প্রত্যেকটা ঘর আল্লাহনবীর জন্য তাদের দরজা বন্ধ করে দিল্লাম আশরাফলিয়া সৈয়দুল মুিয়ার কোনো ঘরে থাকার তার জায়গা হল না একটা পর্বতের গুহায় গারে শরে গিয়ে আল্লাহর নবী একটা পাহাড়ের গুহা আল্লাহ নবীকে আশ্রয় দিল অথচ পাহাড়ের এই গুহাটা কত আল্লাহর আলমিন এটাকে কত ভালোবাসলেন বললেন কি যদি তোমরা এই নবীকে সাহায্য না করো মনে রাখো আল্লাহ তালা তাকে সাহায্য করেছেন কখন ইদ হুমা ফিল গার তারা দুইজন আল্লাহ নবী এবং আন তারা যখন এই কেইবের মধ্যে ছিলেন তারা যখন এই গুহার মধ্যে ছিলেন গারে সাউরের মধ্যে যখন ছিলেন তখন এই গার এটা ইদ হুমা ফিল গখন তারা এই গুহার মধ্যে ছিলেন আল্লাহ এত পছন্দ করলেন এই গারটাকে বলে দিলেন আল্লাহ যখন তিনি তার সঙ্গীকে বললেন আবু বকর চিন্তিত হয়ে গেছিলেন দেখেন কত বড় তাওয়াকুল আল্লাহর নবী কত বড় হিম্মত কত বড় আপনার আল্লাহর নবীর সবর হিম্মত তাকত কত বেশি আবু বকর বললেন ইয়ারসুল্লাহ তাদের কোনো লোক যদি তাদের পায়ের দিকে তাকায় সাথে সাথে তো আমাদেরকে দেখে ফেলবে নবী কিন্তু তার মধ্যে কোনো প্রেশানি নাই আল্লাহ নবীর চেহারায় প্রেশানী নাই কারণ আল্লাহ নবী জানেন আল্লাহ আল্লাহনবীর সাথে আছেন কাজেই আল্লাহনবী আবু বাকর বলেন্লাহ আবু বাকর ওই দুই লোকের ব্যাপারে তোমার কি ধারণা যাদের থার্ড হলেন আল্লাহ SubhanAllah, what do you think about the two people? And the third one is the Allah. Jodhi Allah third one hoye janar kuno bhoye thakke. Bhoye thakke na karan Allah shenge thakke. Man lahul maulaha falahul kul. Jarjan no Allah chhe, Jarjan no everything chhe. Everything is for us. Ka jayi. Oye gare sawre bushe. Rasulullah sallallahu alayhi wa sallam Abu Bakr Ma dhannukum. ব্যাপারে কত বড়াকলে আপনি চিন্তা করে দেখেন আবু বাকর নিজের জন্য কিন্তু রসুল্লাহ আলিহি ওয়াসাল্লামের জীবনটা যেন থাকে আল্লাহর নবীর জীবন থাকলে আমি সফল হয়ে যাব আমার জীবন চোদ্দবার জাকাইডোন মাইন্ড পৃথিবী যেদিন মনে করেছে যে না আজ নবী মুহাম্মাদের কোনো নিস্তার নাই তার যাওয়ার কোনো জায়গা নাই মক্কার লোকজন যেভাবে ক্ষেপসে আর যেভাবে পুরস্কার অ্যানাউন্স করা হয়েছে রেওয়ার্ড প্রাইজ অ্যানাউন্স করা হয়েছে তারা যেভাবে দ্রুতগামী লোকজন চারদিকে তার কোনলাহ আলাহুল যার জন্য আল্লাহ আছেন তার সব আছে কাজেই দেখেন আল্লাহ সুফান সেখানে প্রোটেকশন দিলে। লোকজন আসলো কিন্তু তারা দেখতে পাইল না দেখবে কি করে দেখার জন্য তো আল্লাহ লাগে আল্লাহ দেখানো কোন শহরের মধ্যে আল্লাহর নবীকে আল্লাহ রব আলমিন রেখে দিলেন আল্লাহ রসুল এত আপনার দেখেন তাওয়ার আল্লাহ রসুল রেস্ট পর্যন্ত করেছেন ঘুমাই গেছেন আমরা তো টেনশনে ঘুম আসেনা আমাদের আমরা পর্যন্ত সুভান আল্লাহ এর ফলে কি হয়েছে আল্লাহ সুহান হুয়া তালা সাহায্য পাঠাইছেন তাওয়াকলের কারণে إِنَّ اللَّهَ مَعْنَى فَأَنْزَلَ اللَّهُ سَكِينَتَهُ عَلَيْهِ وَأَيَّدَهُ بِجُنُودٍ لَمْ تَرَوْهَا وَجَعَلَ كَلِمَةَ الَّذِينَ كَفَرُوا السُّفْلَى وَكَلِمَةُ اللَّهِ هِيَ الْعُلْيَى সাহায্য করেছেন তোমরা দেখতে পাও নাই ফেরিস্তা দিয়ে সাহায্য করেছেন সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ আর কাফেররা যারা আল্লাহ নবীকে শেষ করে দিতে চেয়েছিল তাদেরকে শেষ করে দিয়েছেন তাদেরকে হাকিম আল্লাহ আজিজ এবং হাকিম আল্লাহ মহাপ্রক্রমশালী আল্লাহ হেকমত আল্লাহ তাহলে আল্লাহর উপরে যদি তাওয়াকুল থাকে তাওয়াকুল অনুযায়ী যদি আমরা আমল করি তাহলেও আজকের দিনেও আল্লাহ কা আল্লাহর পক্ষ থেকে সাহায্য যদি আসে বিজয় হয়েই যাবে ইনশাআল্লাহ আসুন আল্লাহর উপরে বাড়াই। আল্লাহ রব আলিন আমাদেরকে তৌফিক দিন এই তাওয়া আমল করার আসসালাম আলাইকুম বরমতলুল্লা ববরকত Allah Allah Allah Allah This Ramadan for the first time ever Dr. Zakir Naik goes live from Malaysia. Islam.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 is the future world constitution send your questions for dr zakir in brief via whatsapp text message to +601126953895 along with your name city and country of residence join us every saturday and tuesday this ramadan at 12:30 pm saudi time and 3 pm india time Don't miss out on the action. Follow us on www.peacetv.tv Facebook zakirnaik YouTube slash Dr Zakir Instagram slash Personal Twitter slash Dr Zakir Personal subhanahu wa ta'ala that may He make me and Peace TV instrumental in fulfillment of the hadith that Islam will enter everything. East TV Network, a solution for humanity. Chakal Viniyogir, this is the only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 জাকাত দানের অর্থ পাঠাতে পারেন এক এক তিন দুই তিন শূন্য এক उ तीन शून्य शून्य शून्य आठ तीन सोफ्टीआईसी जि टा पाठ मेल कर কোন সন্দেহ এবং সেটা ইমানকে পরিপূর্ণ ধ্বংস করে দেবে সুন্নতের অনুসরণ আল্লাহ নিকটে মনোনীত দিন হলো ইসলাম ইসলামে যেগুলি কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা